तवा लगे रब्बीर का मार्जना कमना कर समस्त गुना थी ये बनाना बक्तारा पढ़ाई मुखे चढ़ी आपन सलमाम হ্যাঁ বক্তারও নবী আপনার আপনি আর একটা হচ্ছে আস্তাফের আল্লাহর কাছে মার্জনা কামনা করি এবং আমি তার দরবারে তওবা করি বা আমি তার দিকে পরিত্যাবর্তন করি আল্লাহর দিকে এক দ্বিতীয় হইল তৃতীয় হচ্ছে আস্তাফ ফেরউল্লাহ অথচ তার আগের পরের গোনা মাফ তো এইসব হচ্ছে জিকি রাজকার আসলে এই জিকি রাজকার না বুঝে জিকে রাজকার লিপ্ত হয়েছে বিদাত পন্থীরা সুহান আল্লাহল আজিম এবং আর কাজ কর্মাত আমি বক্তব্য করছি আমি কি পড়তে পারবো কিন্তু যদি আমার হাত কাজ করে আমি সেখানে কাজকর্ম করতে পারবো রাস্তায় রাস্তাতে গাড়িতে ভিড় জামে পড়ে আছেন সিগন্যালের কাছে অনর্থক অনেকে বসে থাকেন আর কে কাউকে গাল দিচ্ছেন এই লোকটাকে দেখো এইরকম দিয়ে চলে গেলো এই করলো যত জি কি রাজকার নবিসমের হাদিস রয়েছে অথবা কোরআন রয়েছে ওই সব দুপুরে থাকেন আপনার কত জুল হচ্ছে আপনি পড়েন্লাহ এলাহিদাহ সুহান পড়েন বইসব কিন্তু আপনি ইনুস করবেন হ্যাঁ এই খতম তত এগুলি বিদায় আনুষ্ঠানিকতা আর বিশেষ সংখ্যা করে বিশেষ মজুলি সেগুলি হচ্ছে এগুলি না করে যখন সময় পাচ্ছেন আপনি রাস্তাতে চলছেন আর দেখছেন আমি একটি ভুল করেছি কি জানি আল্লাহ যদি ধরে নেই তো আমার মুসিবত চলে আসতে পারে বেশি ইলাহ ইহাম আপনি আদম আল্লাহ করে দাও আজকে একটা ভুল করেছি আজকে আমি ফিল্ম দেখে নিয়েছি আল্লাহ আজকে আমি একটা মহিলাদের তাকিয়েছি আজকে এই ধরনের আলোপনা করেছি আজকে আমি থাইল্যান্ড দিকে ফেলে ফেলেছি ইত্যাদি লোভে আল্লাহ তুমি মাফ করে দাও এইভাবে একটা লোককে গাল দিয়ে দিলাম গিবত করে দিলাম একটা লোককে এখনই মারি দিলাম ঝগড়া করে আস্তা ফের উল্লাহ ঝগড়া করার পরে তখন তো রাগ থামতে পারেননি একটু পরে আপনার যখন হুসে এসে তো বেশি বেশি আস্তে করেন আল্লাহর কাছে আল্লাহ তুমি করে দাও জি আমার জুলুম হয়ে গেছে এইভাবে